কলকাতার সঙ্গে দ্বীপের চোখে কলকাতা হ্যাঁ ওইটা তো আছেই তাছাড়াও রক এন্ড রোল এবার কল্পনা করুন পার্ক স্ট্রিটে বাঘ এই যে আমাদের স্ট্রিট মানে অফিসিয়ালি মাদার টেরিজা সরণী তার নাম পার্ক স্ট্রিট কেন সেটা জানেন তো কারণ হচ্ছে একটা বিরাট বড় বাগান বাড়ি ছিল কার আমাদের সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস এর লাইজা এম্পে সেই বাগানে নাকি ঘুরে বেড়া তো হরিণ তো ডিয়ার পার্ক থেকে পার্ক স্ট্রিট কিন্তু পার্ক স্ট্রিটের কিন্তু আরো পুরনো একটা নাম আছে আর তার পেছনে একটা গল্পও আছে জব চানক কলকাতায় পদার্পণ করেন ওই ষোলোশো নাগাদ তাকে অনুসরণ করে তারপর আসতে শুরু করেন আরো অনেক সাহেবরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার হয়ে ওঠে কলকাতা কিন্তু তখনকার দিনে সাহেবদের এখানকার আবহাওয়া জল ট্রপিক্যাল ডিজিজ এ সমস্ত সম্বন্ধে কিন্তু কোনো জ্ঞানই ছিল না তার ফলে তিরিশ বছর হতে না হতেই তারা মারা যেতেন এবার ব্যাপারটা হচ্ছে প্রত্যেক হপ্তায় কেউ একটা মারা যাচ্ছে আর তার মৃতদেহ নিয়ে একটা করে প্রসেশন বেরোচ্ছে এরকম যদি দেখতে হয় তাহলে তারপর কলকাতায় পোস্টিং দিলে আর কেউ আসতে চাইবে না কি করা যায় ডিসন নেওয়া হলো গোরোস্থান পাল্টাতে হবে পুরনোটা ছিল কলকাতার বুকে ডাল হাউজে নতুনটা ফেলা হলো শহরের বাইরে পার্ক স্ট্রিটের এক মানে দিনে মল্লিক বাজার এরিয়াটা কলকাতা ছিল না। কবর দেওয়া হতো রাত যাতে বিশেষ কেউ দেখতে না পায় গোটা পার্ক স্ট্রিট এরিয়া তখন জঙ্গল আর জলা তার মধ্যে বাঘের ভয়ে মশাল জালি কবর খোঁড়া হতো সেই কবরগুলোর কয়েকটা আপনি দেখেছেন ফেলুদা তপশিয়াল বাবুর সঙ্গে ইন গোরস্থানে যখন তারা সাউথ পার্ক সেমেট্রিতে ঢোকে উইলিয়াম জোনস ডিরোজীয় অনেক বিখ্যাত মানুষের কবর আছে সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে কিন্তু সাউথ পার্ক স্ট্রিটের উল্টো দিকে একসময় ছিল নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রি তা জানেন কি তার পাশে ছিল মিশন সেমেট্রি আর ফ্রেঞ্চ সেমেট্রি তা জানেন একটা রাস্তার এক প্রান্তে চারটে গোরুস্থান স্বাভাবিক রাস্তার নাম হয়ে গেল ব্যারিয়াল গ্রাউন্ড রোড এবার কি ভাবছেন অন্য সেমেট্রিগুলো তাহলে এখন কোথায় নর্থ পার্ক সেমেট্রি আজকের অফ মিশন আর ফ্রেন্ড সেমেট্রি এপিজে স্কুল শুধু একটাই জিনিস বাকি থেকে গেছে পার্ক স্ট্রিটেম্বি অফ গড চার্চ পাশেই মাসি হসপিটাল তারই এক কোণে রয়েছে একটা ছাউনির মতো জিনিস বিশেষ কেউ সেটাকে খেয়াল করে না তার ভেতরে সাধারণত জঞ্জাল টঞ্জাল জমা করা থাকে বিশেষ কেউ জানে না যে সেটা আসলে ছাউনি নয় কবর নর্থ পার্ক স্ট্রিট সেমেট্রির এই একটি মাত্র কবর আজও বাকি আছে দ্য রসন ফ্যামিলি টুর যার তলায় রবার্টসন পরিবারের আটজন চিরনিত্রায় শায়িত